আসসালামু আলাইকুম রহমতুল্লাহর আলহামদুলিল্লাহ ইসমিল্লাহিউ রাহ রাহিম সুপ্রিয় দর্শক শ্রোতা আজকে আমরা যে বিষয়টি আলোচনা করতে চাই সেটি হলো যে একজন স্ত্রীর কি অধিকার রয়েছে তার স্বামীর উপর স্বামীকে কি কি অধিকার রক্ষা করতে হবে পালন করতে হবে তার স্ত্রীর প্রতি বলে দিয়েছেন প্রতিষ্কার সম্মত উপায়ে স্ত্রীর উপর যেমনি রয়েছে স্বামীর অধিকার ঠিক তেমনি ভাবে স্বামীর উপরেও রয়েছে স্ত্রীর অধিকার স্বামী যদি তার স্ত্রীর সেই অধিকারগুলো পালন করে তাহলে আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে তার প্রাপ্য রয়েছে দুনিয়া এবং আখেরা ইহকালে এবং পরকালে এবং সুন্দর পরিবার গঠনের পিছনে পালিত হবে স্বামীর ভূমিকা স্বামীর উপর স্ত্রীর সম্পদ সংক্রান্ত যে অধিকার তার মধ্যে সর্বপ্রথম হক এবং অধিকার হল আলমাহ স্ত্রী তার স্বামীর কাছ থেকে বিবাহ বাবদ বিবাহের সম্পর্ক বাবদ এটা তার অধিকার তাকে দিতে হবে ঘোষণা করেছেন যে সকল নারীরা যারা মোহার মুহদা যারা মোহারমাত তাদের দীর্ঘ তালিকা আল্লাপাক উল্লেখ করেছেন যাদের সঙ্গে বিবাহ বন্ধন বৈধ নয় কোনো অবস্থাতেই নয় এরপর আল্লাহ বলছেন যে এ ছাড়া দুনিয়ার অন্যান্য সকল মুমিন নারীরা বৈধ তবে শর্ত হল আং তাবিম শর্ত হল যে তোমরা সে সকল আল্লাহর বান্দিদেরকে বিবাহ বন্ধনের মাধ্যমে তোমরা তাদেরকে গ্রহণ করবে বিআ আলিকম তাদের মোহরণা পরিশোধ করার শর্তে এবং মহসিনী নজায় রা মুসাফীম চরিত্র রক্ষা করা এবং চরিত্রকে ধ্বংস করার যে কোনো অপতৎপরতা থেকে নিজেকে রক্ষা করার মানসিকতা নিয়ে আল্লাহর বান্দিদেরকে তোমরা অর্থের বিনিময়ে মহরণার বিনিময়ে বিবাহ বন্ধনের মাধ্যমে তোমরা তাদেরকে গ্রহণ করতে পারো তাহলে মহারণা এটা হলো একজন স্ত্রীর স্বামীর কাছ থেকে প্রাপ্য সর্বপ্রথম আল হাক আল মালী সম্পদ সংক্রান্ত তার প্রথম অধিকার মহারণা ব্যতিরেক বিবাহ হয় না হ্যাঁ মহরণার কথা বিবাহের মূল চুক্তির মধ্যে বিবাহের আখ যখন সম্পন্ন হয় যখন বিবাহবন্ধন সম্পন্ন হয় ঠিক ওই সময়েই মহারণার কথা উল্লেখ থাকা জরুরি না মহারণা উল্লেখ থাকা সেখানে জরুরি না বরং ইজাব এবং কবুল তথা প্রস্তাব এবং গ্রহণ এই দুটির মাধ্যমে সাক্ষীদের উপস্থিতিতে যদি ইজাব এবং কবুল হয়ে যায় তাহলেই বিবাহবন্ধন শুদ্ধ হয়ে যাবে স্বামী স্ত্রীর সম্পর্ক প্রতিষ্ঠিত হয়ে যাবে কিন্তুার কথা উল্লেখ না থাকলেও মহারণা পরিশোধ করা স্বামীর জন্য বাধ্যতামূলক এটা স্ত্রীর প্রাপ্য অধিকার স্পষ্ট ঘোষণা করে দিয়েছেন অর্থাৎ আল্লাহ বলছেন যদি তোমরা তোমাদের স্ত্রীদেরকে তালাক প্রদান করো মা সুহন্না তাফরিদুল্না ফরিদ তাদেরকে স্পর্শ করার পূর্বে এবং তাদের জন্য মহারণা নির্ধারণ করারও পূর্বে যদি মহারণা নির্ধারণ করার পূর্বে বিবাহ হয়ে গেছে এবং বিচ্ছেদ হয়ে গেছে হতে পারে এটা বিবাহ হয়েছিল কিন্তু বিবাহের সময় কোনো মহারণার অঙ্ক নির্ধারণ হয়নি কিন্তু এক্ষেত্রেও মহারণা পরিশোধ করতে হবে মহারণা পরিশোধ করার জন্য এক্ষেত্রে ইসলামী শরিয়ার বিধান হল এই কোরআনের বিধান হলো এই যদি স্বামী তার স্ত্রীকে স্পর্শ করার আগেই দুজন একাকিত্বে কিছু সময় কাটানোর আগেই যদি তাদের মধ্যে বিচ্ছেদ হয়ে যায় তাহলে ক্ষেত্রে যদি স্বামী স্ত্রীর মধ্যে বিবাহ বন্ধনের সময় কোনো নির্দিষ্ট অ্যামাউন্টের মোহরের নির্ধারণ হয়েছিল তাহলে সেই ক্ষেত্রে স্ত্রী তার স্বামীর কাছ থেকে নিষ্ফুল মাহার পাবে অর্ধেক মোহরণা পাবে কারণ স্ত্রী তো তার স্বামীর সঙ্গে কোনো সময় অতিক্রম করেনি এবং তার সঙ্গে ঘর সংসার করেনি একাকিত্বেও নির্জনেও কোনো সময় কাটায়নি এই নির্ধারিত মহরের অর্ধেক তার প্রাপ্য হবে আর যদি নির্জনের সময় কাটিয়ে থাকে কিছু সময় তাহলে পূর্ণ মোহরই সে প্রাপ্য হবে আর যদি মহরণা নির্ধারণ না করে থাকে এই অবস্থাতেই যদি মহরণ নির্ধারণ ব্যতিরেকেই বিবাহ সম্পন্ন হয়েছিল এই অবস্থায় যদি স্বামী এবং স্ত্রীর মধ্যে বিচ্ছেদ হয়ে যায় তাহলে মহরণা নির্ধারিত না হয়ে থাকলে এবং তাদের মধ্যে কোনো ধরনের সম্পর্ক নির্জনে একাকিত্বে অবস্থান করা ব্যতী থেকেই যদি বিচ্ছেদ হয়ে যায় তাহলে এই ক্ষেত্রে শরীয়তের বিধান হলো এখানে আর স্ত্রী তার স্বামীর কাছ থেকে কোনো মোহরণা পাবে না তবে হ্যাঁ এখানে সে পাবে হলো মা তা তখন স্বামী তার স্ত্রীকে কিছু পোশাক পরিচ্ছেন যেটা তার ব্যবহারের তার স্ট্যান্ডার্ড অনুযায়ী যেই ধরনের পোশাক সে ব্যবহার করে সেই ধরনের তাকে পোশাক দিতে হবে মোহর হল স্ত্রীর প্রাপ্য একটি অধিকার এটা বিবাহের সময় উল্লেখ থাকলে সেই উল্লেখিত অ্যামাউন্ট এটা মহরণা হিসাবে তার প্রাপ্য আর যদি উল্লেখ নাও করা হয় তবু এই স্ত্রী তার স্বামীর কাছ থেকে মহরণা পাবে এবং সেটা হবে মাহরুল মিস অর্থাৎ এই স্ত্রীর সমপর্যায়ের তার সমবংশীয়া এবং তার স্ট্যান্ডার্ডের যে সমস্ত অন্যান্য মেয়েরা রয়েছে তারা যেই পরিমাণ মহরণায় তাদের বিবাহ বন্ধন হয়েছে সেই পরিমাণ মহরণা সেই স্ত্রী তার স্বামীর কাছ থেকে প্রাপ্য হবে তাহলে এটা হলো স্ত্রীর স্বামীর কাছ থেকে প্রাপ্য আলহাক আল মালি প্রথম সম্পদ সংক্রান্ত অধিকার মহার পাওয়ার দ্বিতীয় আলহাক আল মালি হলো আন্নাফাকা ভরণ পোষণ পাবে প্রত্যেক স্ত্রী তার স্বামীর কাছ থেকে স্বামীর জন্য একমাত্র যার ভরণ পোষণ দেওয়া বাধ্যতামূলক সে হলো তার স্ত্রী স্বামীর জন্য তার সন্তানের নাফাকা ভরণ দেওয়া এটা শর্ত সাপেক্ষে বাধ্যতামূলক যদি পিতা সামর্থ্যবান হয় এবং সন্তানের নিজস্ব যদি কোনো সম্পদ না থাকে সেক্ষেত্রে সম্পদের ভরণ পিতার জন্য দেওয়া বাধ্যতামূলক থাকে কিন্তু স্ত্রীর ভরণ দেওয়া এটা স্ত্রীর সাধ্য সামর্থ্য আর স্বামীর সামর্থ্যের সঙ্গে কোনোটার সঙ্গে সম্পর্কযুক্ত নয় শর্তযুক্ত নয় স্ত্রীর ব্যক্তিগত সম্পদ থাকতে পারে স্বামীর ব্যক্তিগত সম্পদ নাও থাকতে পারে তার সামর্থ্য নাও থাকতে পারে কিন্তু এরপরও এই স্ত্রী তার স্বামীর কাছ থেকে না এবং ভরণ পোষণ সে প্রাপ্ত হবে কোরআানে আল্লাহ ইসরা যদি স্বামী সামর্থ্যবান হয় স্বচ্ছল হয় তাহলে আল্লাহ বলছেন সে তার স্বচ্ছলতার আলোকে তার এবিলিটি এবং তার সামর্থ্যের আলোকে সে তার স্ত্রীকে নাফাকা দিবে স্ত্রীকে ভরণ পোষণ দিবে আর যেই স্বামীর আর্থিক অসঙ্গতি এবং অস্বচ্ছলতা রয়েছে তার যৎসামান্য যা আছে সেখান থেকে সেইভাবেই সে তার স্ত্রীর ভরণ পোষণ পূরণ করতে বাধ্য থাকবে তবে এখানে একটি বিষয় অবশ্য প্রয়োজন সেটি হলো এই স্ত্রী নিজেকে তার স্বামীর কাছে সমর্পণ করতে হবে স্ত্রী যেহেতু নিজেকে তার স্বামীর কাছে সমর্পণ করবে এই কারণে স্ত্রী যেহেতু তার স্বামীর কাছে সমর্পিত এই কারণেই এই স্ত্রীর ভরণ পোষণ দেওয়া এই স্বামীর জন্য কর্তব্য এবং তার অপরিহার্য সুপ্রিয় দর্শক শ্রোতামণ্ডলী আলোচনার এ পর্যায়ে আমরা ছোট্ট একটি বিরতিতে যাব অসমাপ্ত আলোচনা সমাপ্ত করবো বলে আমুলটা করতো আমলে যা কোরআন এবং তোমাদের জন্য इमाने देश की। की भावे के राजी कर आल्ला कमना सत्म कर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 আমি সংগ্রাম করছি সত্য প্রকাশ করতে আর আমার সুপ্রিয় দর্শক শ্রোত মন্ডলী বিরতির আগে আমরা স্বামীর উপর স্ত্রীর যে সকল অধিকারগুলো নিয়ে আলোচনা করেছিলাম সেগুলো ছিল আল হকুক আল মালিয়া তথা সম্পদ সংক্রান্ত কিছু অধিকার যার মধ্যে একটি ছিল আলমাহর মোহরণা প্রাপ্ত হওয়া দ্বিতীয় ছিল নাফাকা ভরণ পোষণ লাভ করা আল হকুক আল মালিয়া তথা সম্পদ সংক্রান্ত আরেকটি অধিকার স্ত্রী স্বামীর কাছ থেকে প্রাপ্য হয় সেটি হলো আশুকনা তথা তার বাসস্থান ভরণ জন্য তার খাদ্য বস্ত্র পাশাপাশি তার বাসস্থান তাকে প্রদান করতে হবে কোরআনে পাক স্পষ্ট বলেছে তোমরা যে ধরনের বসবাসের স্থানে তোমরা বসবাস করো তোমাদের স্ত্রীদেরকেও ঠিক সেরকম জায়গাতেই বসবাস করার সুযোগ দিতে হবে স্ত্রীর জন্য তার স্বামীর কাছে যেমনি ভাবে কিছু হকুক আলমালিয়া সম্পদ সংক্রান্তে কিছু অধিকার প্রাপ্য তেমনি ভাবে আল হকু গাই মালিয়া সম্পদ সংক্রান্ত নয় আচরণগত কিছু হকুক কিছু অধিকার স্বামীর কাছে স্ত্রী প্রাপ্য রয়েছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে হাব একজন স্ত্রী তার স্বামীর কাছ থেকে প্রাপ্য সেটি হল ফসনুল মহাসড়া সদাচরণ ফসনুল মহাশারা তথা সুন্দরভাবে সমন্বয় করে একটি জীবন যাপন করা তো স্বামী তার স্ত্রীর সঙ্গে সুন্দরভাবে বসবাস করবে সুন্দরভাবে তার সঙ্গে সহাবস্থান করবে এবং তার প্রতি সদাচরণ করবে এটা হলো স্ত্রীর স্বামীর কাছ থেকে প্রাপ্য পুরাণে পাকের মধ্যে আল্লাহ পাক রবুল আলমিন এ সংক্রান্ত নির্দেশ স্বামীদেরকে প্রদান করেছেন ও আশিরু বিল মা আরুফ ফাহিঙ্কারী হি তুমু হুন্না যে তোমরা তাদের সঙ্গে জিনিস যদি তোমাদের কাছে অপছন্দনীয় হয় ফাঁসা আনতক হুসাইয়ান তাহলে হতে পারে যে সেটা তুমি পছন্দ করছো না তোমার কাছে ভালো লাগছে না কিন্তু আল্লাহ হুফি আল্লাহ রব্বুল আলামিন তার মধ্যেই তোমার অপছন্দ নিয়ে সেই বিষয়টির মধ্যেই অনেক খায়ের এবং অনেক কল্যাণ রেখে দিয়েছেন কাজেই তোমার কাছে অপছন্দ নিয়ে হলেও কোনো কোনো বিষয় কোনো কোনো জিনিস ভালো নাও লাগতে পারে কিন্তু এই ভালো না লাগার অজুহাত দিয়ে এই ভালো না লাগার ছুতায় তথা তার সঙ্গে সুন্দর সদ্ভাব বজায় রেখে তার সঙ্গে সহ অবস্থান করার যে অধিকার যে দায়িত্ব সেই দায়িত্ব থেকে সে মুক্তি পেতে পারে না এবং সে তার এই অধিকার আদায় করতে গাফিলতি করতে পারে না এক্ষেত্রে হজরতে আমরুবুল আহবাস রাজি আল্লাহ তালহুর একটি হাদিস প্রণিধানযোগ্য তিনি বলেন জানু শাহিদা হজ্জাতল বাদা তিনি বিদায় হজে আল্লাহর নবীর সঙ্গে শরিক ছিলেন অংশগ্রহণ করেছেন সেখানে আল্লাহর নবী বিদায় হজের ঐতিহাসিক বাণীগুলোর মধ্যে এটি গুরুত্বপূর্ণ বাণী ছিল আলাহ ফাস্তাউসুসা হে আমার উম্মতের পুরুষ জাতি আমি আল্লাহনবী তোমাদেরকে নারীদের সঙ্গে স্ত্রীদের সঙ্গে সুন্দর আচরণ করার ভালো আচরণ করার উপদেশ দিচ্ছি তোমরা আমার কাছ থেকে এই গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত তাকিদি এই উপদেশটি তোমরা গ্রহণ করে নাও নবী আকরম সাল্লাহ আলি আসাল্লামের সিরত এবং নবীর জীবন আদর্শে আমরা দেখতে পাই যে আল্লাহ নবী তার স্ত্রীদের সঙ্গে কত সুন্দরভাবে মিশেছেন এবং সদ্ভাব বজায় রেখে তাদের সঙ্গে চলেছেন তাদের অধিকারের প্রতি কতটা সজাগ থেকেছেন এবং তাদের মনোরঞ্জন করার জন্যে তাদের মনসন্তুষ্টির জন্য আল্লাহর নবী সাল্লাহ আলি আসাল্লাম কতটা উদারতা এবং কতটা বিশাল হৃদয়ের পরিচয় আল্লাহনবী দিয়েছেন আমাজানিক রাজিয়াল তাহলে আনহার এখানে হাদিস এক্ষেত্রে বিশেষভাবেই উল্লেখ করা যেতে পারে আলি আসাল্লাম ইয়াস্তুরু নির্বি হৃদয় আনজুরু হু ইহীম যে আমি সেই হাবাসীদের তৃণিক্ষেপ খেলা আমি দেখার আগ্রহী ছিলাম আমি দেখছিলাম এখন আল্লা নবী আমাকে পর্দা করে আমাকে আড়াল করে দেখার সুযোগ করে দেওয়ার জন্য আমার সামনে তিনি ছিলেন পর্দা দিয়ে আড়াল করে আমাকে সেই খেলা দেখার সুযোগ করে দিয়েছেন হন হাদিস আম্মাজান বলেন যে ফখদুরু কাদ্রাল জারিয়াতি হাদিস সিন তোমরা ধারণা করে নাও তখন আমার বয়স খুবই কম কারণ এটা হল যখন হাবাশিরা মসজিদ না এসে তীর নিক্ষেপের এই প্রতিযোগিতায় লিপ্ত হয়েছিল এটা হলো ষষ্ঠ হিজড়ির ঘটনা অর্থাৎ আল্লাহ নবীর ইন্তেকাল করারও প্রায় চার বছর আগে নবীজির ইন্তেকালের সময় আয়সা রাজি আল্লাহ তাল বয়স ছিল আঠারো বছর তারও চার বছর আগে মানে হল ১৪ বছর আয়সা বলতেছেন যে একজন ছোট্ট মেয়ে যে এই ধরনের আকর্ষণীয় খেলা দেখতে প্রতিযোগিতা দেখতে অত্যন্ত আগ্রহী সে কতটা দীর্ঘ সময় ধরে এই খেলা দেখার প্রতি আগ্রহী থাকতে পারে তুমরা ধারণা করো ততটা সময়ে আল্লাহ নবী ধৈর্য ধারণ করে আমার এই প্রতিযোগিতা দেখার ব্যবস্থা করে দিয়েছেন নবীজি বিরক্ত বোধ করেননি যে অনেক সময় হয়েছে আসে এখন যাও আমি আর দাঁড়িয়ে থাকতে পারবো না আল্লাহ নবীর অ্যাটিচিউড এমন ছিল না নবীজির ভূমিকা এমন ছিল না বরং নিজের স্ত্রীর তার। মনোরঞ্জনের জন্যে তার মনসন্তুষ্টি অর্জনের জন্যে নবী করিম সাল্লাহ আলি আসাল্লাম এত দীর্ঘ সময় পর্যন্ত কষ্ট করে দাঁড়িয়ে থেকেছেন কারণ এই খেলা দেখার প্রতি নবীজির ব্যক্তিগত আগ্রহ তো ছিল না কিন্তু আল্লাহ নবী দাঁড়িয়ে থেকে আয়সারাজি আল্লাহু তালা আনহার জন্য তিনি এই প্রতিযোগিতা দেখার সুযোগ তৈরি করে দিয়েছেন মোহতরম হাজিরিন প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী এ থেকে আমরা উপলব্ধি করতে পারি যে নবী আকরম সাল আলী ওসাল্লাম তার স্ত্রীদের প্রতি কতটা সদ্ভাব বজায় রেখে তাদের সঙ্গে মিশতেন এবং তাদের সুখ সন্তুষ্টির প্রতি কতটা বেশি লক্ষ্য রাখতেন স্বামীদের প্রতি স্ত্রীদের আরো যে সকল অধিকার রয়েছে তার মধ্যে আরেকটি গুরুত্বপূর্ণ অধিকার হল যে স্বামী তার স্ত্রীকে নির্দেশ প্রদান করবে তার স্ত্রীর উপর কর্তৃত্ব করবে তাকে পরিচালনা করবে সংসার জীবনে স্বামী কর্তৃত্বের আসনের আসীন হবে আল্লাপা আকরাবুল্লাহ আলে মিনের সিদ্ধান্তের আলোকেই তবে সেক্ষেত্রে স্বামী এমন কোনো পদক্ষেপ গ্রহণ করতে পারবে না যে পদক্ষেপে তার স্ত্রীর ক্ষতি হয় স্ত্রীর অকল্যাণ চেয়ে স্ত্রীর ক্ষতির লক্ষ্যে স্বামী কোনো পদক্ষেপ গ্রহণ করতে পারবে না স্ত্রী তো স্বাভাবিক ইসলাম এবং মানবিক ধর্ম অন্য কাউ কোনো মানুষের এমনকি কোনো একটা মাখলুক কোন একটি প্রাণীর ক্ষতির উদ্দেশ্যে কোন ধরনের কার্যক্রম পরিচালনা করা ইসলামের দৃষ্টিতে নিষিদ্ধ সেখানে স্ত্রী তো অনেক স্বামীর উপর যাকে আল্লাপাক রবুল্লা আলমিন স্পষ্ট ভাষায় বলেছেন স্বামীর উপরে স্ত্রীর অধিকার রয়েছে যেমন রয়েছে স্ত্রীর উপর স্বামীর অধিকার স্ত্রীর উপর যেমন স্বামীর অধিকার তেমনই স্বামীর উপরে স্ত্রীর অধিকার সেক্ষেত্রে স্ত্রীর ক্ষতি সাধন করার কোনো ধরনের চিন্তাভাবনা করা কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করা কোনো ধরনের কার্যক্রম পরিচালনা করা এটা কশকালেও কোন স্বামীর জন্য অনুমোদিত হতে পারে না আলি আসাল্লাম হাদিসের মধ্যে স্পষ্ট করেছেন মাজা শরীফ এই হাদিসটি বর্ণনা করেছে ইবনে মাজা শরীফের মধ্যে ইমাম ইবনে মাজা রহমতুল্লাহ আলী অসহাহ আহমেদ আল হাকিম ইমাম আহমেদ রহমতুল্লাহ আলী এবং হাকিম তার কিতাবের মধ্যে এই হাদিসটিকে সহি বলে করেছেন এখানে আল্লাহ নবীর সাদ করছেন লাদার ইসলামী শরীয়তের একটি মৌলিক নীতি এখানে বিঘূিত হয়েছে সেই নীতিটি হলো এই লা যে কারো দ্বারা লাগে যেমন অন্য কারো ক্ষতি করা যাবে না কোনো পদক্ষেপ কোনো কাজ ইসলাম এবং ইসলামী শরীয়ত অ্যালাউ করে না যেই কাজের মাধ্যমে অন্য কারো ক্ষতি হতে পারে এবং অন্য কারো ক্ষতি এটা মেনেও নেওয়া হবে না একের দ্বারা একে একজন যেমনিভাবে আরেকজনকে ক্ষতি করবে না ঠিক তেমনিভাবে অন্য কেউ ক্ষতি করলে সেই ক্ষতিটাও ইসলাম মেনে নেবে না ইসলাম এবং ইসলামী শরীয়ত অত্যন্ত মানবিক একটি ব্যবস্থা যার মধ্যে হিউম্যানিটি যার মধ্যে মানবাধিকার যার মধ্যে মানুষের মৌলিক অধিকার এবং প্রতিটি মানুষের তার যে পার্সোনাল রাইটস এগুলোকে অত্যন্ত শক্তিশালীভাবে অত্যন্ত কঠোরভাবে এগুলোকে সংরক্ষণ করার ব্যবস্থা চূড়ান্ত করা হয়েছে সেই ক্ষেত্রে দাম্পত্য জীবনে একজন স্ত্রী তার স্বামীর কাছ থেকে যে সকল অধিকারগুলো প্রাপ্ত হয় সেই অধিকারগুলো রক্ষা করতে ইসলাম অত্যন্ত কঠোরভাবে স্বামীদেরকে নির্দেশ দিয়েছেন এবং আল্লাহ নবী বলেছেন খিয়া রকম খিয়ারকুম রিন ইসা তোমরা সে সকল স্বামীরাই আল্লাহর নিকট উত্তম বলে বিবেচিত হবে যারা তাদের স্ত্রীদের কাছে উত্তম বলে বিবেচিত হবে আর স্ত্রীদের কাছে উত্তম বলে বিবেচিত হওয়ার জন্য স্বাভাবিকভাবেই আল্লাহর প্রদত্ত তাদের অধিকারগুলো তাদের প্রাপ্যগুলো আদায় করার মাধ্যমেই স্বামীরা তাদের স্ত্রীদের কাছে উত্তম স্বামী বলে বিবেচিত হতে পারে এবং আলটিমেটলি তারা আল্লাহ রব্বুল্লাহ আলমিনের নিকটেও উত্তম বান্ধা হিসেবে বিবেচিত হয়ে আল্লাহর কাছ থেকে তারা পুরস্কার প্রাপ্ত হতে পারে এবং আল্লাহ রব্বুল্লাহ আলমিনের কাছ থেকে তারা অনেক বিনিময় এবং আজার স্বভাব লাভ করতে পারে আল্লাহ রব্বুল্লাহ আলমিন আমাদের সকলকে একে অন্যের অধিকার বুঝে নিয়ে প্রত্যেকের অধিকার আদায় করার মধ্য দিয়ে একটি সুন্দর পরিবার এবং একটি সুন্দর সমাজ গঠনে ভূমিকা পালন করা তৌফিক দান করেন সকলকে শুভেচ্ছা জানিয়ে আজকে মতো এখানে বিদায় নিচ্ছি আলহামদুলিল্লাহ রবিল আলমিনাম আলাইকুম রহমতুল্লাহ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 फिर पदचिहन मुक्त दान कर रेखे स्रष्टा जीवनित करते हैं